আমাদের এক ভাই প্রশ্ন করলেন যে কম করে হলে যে সকল মানুষেরা আল্লাহর এবাদত বন্ধে কি করে না সবাই বড় নামে তো একদিন জমা করে আমরা তাদেরকে এবাদত করাতে পারছি তো বা এটা একটা দিনের তো ভালো কাজ হলো একদিন তালে অসুবিধাটা থাকে বা এই কথাটা বা এই যুক্তিটা শুনতে মনে হলো খুব ভালো যুক্তি কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য এই যুক্তিটাই যথেষ্ট এবং এরকম যুক্তির কারণে ইসলাম ধ্বংস হয়েছে আর এখনো হচ্ছে কারণ এই যুক্তিতেই প্রমাণ হয় যে অন্যদিনে মানুষ গাছে থাকবে থাকুক আমরা বছরে একদিন জমা করলেই এদেরকে ক্ষোভ করাতে পারবো আর এই রাতের রাতে যতগুলো মানুষ ইবাদ তারা ভাবে যে এই রাতে ইবাদত করে আমি কি হয়ে যাব যাবো আল্লাহর কাছে আমি খোলা পেয়ে যাবো না আল্লাহ রসুল্লাহাম সবচেয়ে বেশি ভালোবান্ডা এবং সবচেয়ে বেশি বন্দেগিকারী তিনি জীবনে তারা জন কাদের আসবে না আমরা ক্ষমা করাই দিব আসলে এরকম যুক্তি মানুষ এবং মুসলমান কি ইসলাম থেকে বেশি সরিয়েছে এই কারণে দেখা যাচ্ছে যে গোটা বছর তারা ইবাদত করবে না তারা বছরে বা মাসে একটা মিলাদ করবে আর ভাববে আমার পিছনে সব গুনাফোনা বছরে নামাজ করে লাভ নেই শুক্রবারে নামাজ করলেই শেষ তো এগুলা হচ্ছে ইসলাম ধ্বংসকারী সংশয় মনে রাখবেন মুসলিম যে সে সব সময় যখন থেকে সাবালক হবে সব জ্ঞানে থাকবে তখন থেকে নিয়ে মৃত্যু আসা পর্যন্ত যে সবর ইবাদত খরচ সেগুলো সেগুলো তার উপর খরচ করতেই হবে আল্লাহর করতেই থাকো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে আর এরকম সংশয়ে আর কোথাকে ভালো করে পেশ করে সত্যিকার অর্থে ইসলামের ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে করুন আউট অফ দিয়েছে হ্যাঁ